ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার আকিদার কিতাবের নাম রেখেছেন কি আলপেখল আকবর এবং ওই যুগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর যুগে আরো যত ফোকাহায় ক্যারাম ওই যুগের ওলামাই কেরাম ছিলেন তারা আকিদার উপরে অনেক বই লিখেছেন কারণ ওই সময় আকিদার উপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসছে ওই ধাক্কা আল্লাপাক এই সমস্ত ওলামাইকামদেরকে দিয়ে এই ধাক্কা গুলো মোকাবেলা করাইছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ইমাম আশাফি রহমাউল্লাহ ওনারা ওই যুগে বাতিল আকিদার बतिल फरका जखा छाड़ा दिए उठे जो विभिन्नधरणागत विभ्रांत फमूह चाड़ा दिए उठे सर्वप्रथम सबाईक्राम जो समग्र दुनियाव्यापी विभिन्न बतिल फेरकार उत्थान घटे से समय आल्लाके समस्त ओला माइक्राम के दिए आहलुसुल्ला जमीदा के आल्ला पर्यत संरक्षण कर रेखे বলতে বোঝানো হয় সাহাবাই কামের আদর্শের অনুসারী সাহাবাইকার যারা অনুসরণ করেন তারাই সালাফ তো সমস্ত মুসলমান কে বলেন কোন মুসলমান যদি কয় না আমি না একশো নম্বরে এটা আল্লাপাক বলছেন আল্লাহাকথম আর কারা জান্নাতি এহসান যারা ওই আনসার আর মহাজিরিদেরকে এহসান এর সাথে এতেবা করবে ওই সাহবাই যারা করবে খালিবা করলে হবে না যারা এত্তবা করে এটাই এটাকে বলা হয় মানহাজুস এটাকে বলা হয় আকাইদা সালাফ সাহাবাই কেরাম এর কে করা এহসান সাথে যুগে এসে। অনেকগুলো নতুন নতুন আকিদাগত ফেতনা সাহাবাই কালামের মানহাজ বাদ দিয়ে সাহাবাই কালামের ফাহাম সাহাবাই কালাম যেভাবে দিন বুঝছেন সেই দিন বুঝা বাদ দিয়ে আবেগী যুবকেরা মানে দিনের জন্য তাদের জান প্রাণ দিনকে খুব ভালোবাসে আবেগ খুব বেশি কিন্তু সাহাবাই কেরামের সোহবত পান নাই বড় বড় তাবেঈনে কেরামদের সহবত পান নাই তাদের মানহাজ বুঝেন নাই তাদের আলোকে দিন বুঝেন নাই এইরকম লক্ষ লক্ষ যুবক এই ইমাম আবুহানিপা রহমত উল্লের যুগে ইমাম শাহফি রহমতুল্লাহালের যুগে ইমাম মালেক রহমতুল্লাহালের যুগে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহালের যুগে বিভ্রান্ত হয়ে গুমরা হয়ে গেছে এই আবেগী যুবকেরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে এক নম্বর মহা ফেতনা ছিল খাওয়ারেজ খাড়েজি ফেতনা আবার সেই যুগে মোসাবিহা ফেতনা মাতলা ফেতনা মুরজিয়া ফেতনা এই জাতীয় মতাজিলা ফেতনা এগুলো এই মাম আফানীপা রহমতলালের যুগে ইমাম সাহাফির যুগে ইমাম আহম্মদিন হাম্বলের যুগে व्यापक का आकार दुनिया व्यापी माथा छाड़ा दी उठ जुबकगल निजे दिन बुझा शुरू कर बहबाई कम दिए पृथ्वी विभिन्न अंचले सब कुरान पढ़े निजे निजे दिन बुझे कुरान अर्थ बुझे निजे निजे कुरान तापसर बुझे सहबाई कराम कि बुझे से बुझेना ओलामाई कम सोहबे वंचित মানে প্রথমে তারা ওলা মাইকেরামের প্রতি একটা বিদ্বেষ তাদেরকে তৈরি তৈরি হয়ে গেছে যে ওলামাইকেরামেরা আসলে এদেরকে দিয়ে কাজ হবে না এরা জেহাদ করে না এরা মানে গরম গরম উস্কানিমূলক বক্তব্য দে না এরা ঠান্ডা আওয়াজ করে ঠান্ডা কথা বলে এইসব আলেম দিয়ে সমাজে কিচ্ছু হবে না যুবকদের তখন রক্ত গরম থাকে তখন এই রকমই মনে হয় দুনিয়া একবারে সে উল্টে ফেলব মানে সে যুবক আলেমেরা ঠান্ডা তখনই সে নিজে নিজে দিন বুঝা শুরু করছে বাদ দিয়ে মহা ফেতনা দুনিয়া ব্যাপী তখন এই যুবকদের মধ্যে আত্মপ্রকাশ করে খারেজি ফেতনা খারেজি ফেতনা এত ভয়ঙ্কর खारेजीरा जे तक जेहर नाम दिए सन््रास सृष्टि कर नाम हेहद कईल सन््रास कारण जेहद है मुर्शिकर बरुदे कपर बिुदे क्यों तारा मुर्शिक कपेर बिुदे जेहद ना कर मुसलमान बरुद्धे जेहद कर मुसलमान बरुद्धेद जेहद है ना मुसलमान बरुद्धे सन््रास তারা ওসমান রাধি আল্লাহকে হত্যা করা এটাকে জেহাদ নেই এটা তো সন্ত্রাস তারপরে আলী রাধি মতো সাহাবি সেই সাহাবিকে তারা এই খারেজিরা খাবারা खारेजी फैतना आबिर खारेजी फैतनार मूल्य विषय हल আইন আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে এই যুগেও যদি আমরা সতর্ক না হই সে আবুানিফা রহমতলের যুগের মতো তাহলে কিন্তু আমরাও সে ফেতনার মধ্যে পড়ে যেতে পারি এজন্য জন্য খারেজি ফেতনার মূল প্রতিবাদ্য বিষয় হল জেহাদ তারা বলে যে আইন। কিন্তু যেহাদ সকল সাহাবাই কারাম তাবে কেরাম তাবে তাবেন আইমাই কারাম সবাই মত হলো জেহাদ ফর্জে আইন জেহাদ ফর্জে ক্যাপায়া খারেজিদের কথা হইলো নামাজ পড়তে গেলে যেমন কারো অনুমতি লাগে না जेहद करते गांधी कारो अनुमति लागे जेहद करते नाम करते थको এখানে আল্লাহ আবা তিনা এই আয়াত কেমনে বুঝছেন কেমনে আমল করছেন সেটা লাগবে কিন্তু নিজে নিজে বুঝতে তো আর এত কিছু দরকার নেই এখন জেহাদের যে আয়াতগুলো আছে সেখানে কিন্তু কারো অনুমতির কথা নাই খারেজি ফেতনার মূল প্রতিবাদ্য বিষয় হল কারো অনুমতি লাগবে না জিহাদ করার জন্য বা নিজেই জিহাদের ঘোষণা দিয়ে দিবে নিজেই জিহাদ চালিয়ে যাবে এই জন্য আর আহসল্লা জামায়াতের হইল যে জেহাদ কখনো নিজে নিজে করা যায় না জেহাদ মুসলিম শাসকের অনুমতি ছাড়া মুসলিম শাসক দিনদার হোক ফাশেক হোক ফাপি হোক ভালো হোক মুসলিম শাসকের অনুমতি ছাড়া জেহাদ করা যায় না রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া জেহাদ করা যায় না এটা হলো আহলুসল্ল জামাত রাখিদা খারেজি ফেতনার কথা হইল যে রাষ্ট্রপ্রধান তো খলিফানা রাষ্ট্রপ্রধান তো দিন দান না তার সাথে দিন নেই তার কিছুর অনুমতি কিন্তু আহলুসল্লাম জামাত রাখিদা ইমাম আবহানীপা রহমতুল্লাহের বই আলফেখুল আকবর পরে দেখবেন ইমাম আবহানীপা রহমতুল্লা স্পষ্ট করে লিখেছেন যে জেহাদ করতে হলে অবশ্যই मुसलिम राष्ट्रप्रधान अनुमति शर्त मुसलिम राष्ट्रप्रधान दीनदार हम फासेक हक फापी हम भलो हमारे छात मानी घोषणा दीबें जेहदे कार नेतृत्व बिक्षिप्त मानुष जो जेहद करते जाहद ना इंत्र राष्ट्रप्रधान जो करबें तर नेतृत्व देश थे বিমান বাহিনী থাকবে নৌবাহিনী থাকবে তারা যখন জেহাদ পরিচালনা করবেন ওই জেহাদের জন্য একটা গ্রুপ আছেই মুসলিম আছে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এদেরকে তো রাখাই হইসে জেহাদের জন্য কিন্তু যখন রাষ্ট্রপ্রধান মনে করবেন আমাদের দেশের নাগরিকেরও এটাতে অংশগ্রহণ করা দরকার আহ্বান জানাবেন তখন এটা ফরজিকা পায়া হবে নাম অনেক সাহাবিনা জেহাদ করতে আসছেন জেহাদ করতে দেন নাই বলছেন বাবার খেদমত করো মায়ের খেদমত করো অনেককে পাঠাই উগ্র মতবাদ তারপরে খারেজিরা আমলকে কে ইমানের অপরিহার্য অংশ এমন ভাবে মনে করে আমল যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় সে স্থায়ী জাহান্ন খারেজি মতটা এত উগ্রমত যে কোনো ব্যক্তি যদি আমল ছেড়ে দেয় তাহলে তার নাই। সে জাহান্নামে যাবে স্থায়ী ভাবে কিন্তু আহলুসন্নাম জামাত মনে করে আহলুসনাম জামাত আর আখি দেয় হলো। কোনো ব্যক্তি কোনো মুমিন যদি আমল ছেড়ে দে আমল না করে কবিরা গুণা করে এটার জন্য সে জাহান নামে যাবে তবে জাহান নাম থেকে শাস্তি বোক করার পরে আবার জান্নাতে আসবে। কিন্তু খারেজিদের মতে আর জান্নাতে আসবে না সে যদি কোনো কবিরে গুণা করে সে একবার ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু জামাত এই মতে বিশ্বাস পোষণ করে না আরেক এই ফেতনা হলো খারেজি ফেতনা আরেকটি বড় ফেতনা হলো মতাজিলা ফেতনা মতাজিলা ফেতনা হলো নকলের থেকে আকল কে প্রাধান্য দিবে ওহি থেকে আকলকে প্রাধান্য দিবে অনেক জিনিসের যুক্তি আমাদের বুঝে আসবে না তা আমাদের যদি বুঝে না আসে তাহলে কি সেটা বাদ আমাদেরকে আল্লাহকে সামান্য যুক্তিতে বুঝে আসতে হবে এটা আরেক মহা না। যে যুক্তি দিয়ে ইসলামকে বুঝা এই ফেতনাও বর্তমানে দুনিয়াতে চড়াই পড়তেছে আবার যে এখন অনেক এরকম নতুন নতুন বের হচ্ছে যে আকল দিয়ে যুক্তি দিয়ে দিন বুঝতে হবে হাদিস যেটা যুক্তিতে বুঝে আসবে না সেটা মানা যাবে না সেটা বাদ যুক্তিতে বুঝে আসতে হবে যুক্তিতে না মিললে হাদিস সেটা বাদ আয়াত সেটার বাদ তারপরে নাসাক মানসুক অস্বীকার করা আল্লাপাকে স্পষ্ট বলছেন মা নানা নুনহা আমি আল্লাহ যখন কোনো কিছু না মানসুখ করি তার থেকে আরো উত্তম বিষয় নিয়ে আসি যেখানে বড় নিজেই নাসে মানসুকের কথা বলছেন সেখানে অসংখ্য মতাজিলা মতবাদ পৃথিবীতে আবার মতাজিলা নামে না কিন্তু মতাজিলার ওই আকিদা আবার বিস্তার লাভ করতেছে আরেকটি ফেতনা হল মনকেরিনী হাদিস হাদিস অস্বীকার করার ফেতনা बरतमान सारा दुनियाव्यापी भी भितरे भीतरे, भीतरे गोपने गोपने यकम एक पेतना चलते हादिस माना जान माना जथेष तक आहाले कुरान परिचय दिए थे बोलें शुद्ध कुरान मान लो हादिस माना जाब हदीस तो ओहिर अंश कारण ओहि कय प्रकार दू प्रकार मतलो ओहिए गायरे मतलो নিজের থেকে বলেন না আল্লাহিট দিচ্ছেন আমার রসুল তোমাদেরকে যা কথা বলেন হাওয়া থেকে বলেন না ওহির আলোকেই বলেন সুহান নবিসের দিনের কথাগুলো যে ওহি নাজিল করেছি এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি হা এই ওহির কোরআন ব্যাখ্যা দিবেন রাসুল উল্লা সালাম তা আমি ব্যাখ্যাই যদি না মানি তো দিন বুঝবো কিভাবে আল্লাপাকলাপারে বলছেন যদি করা যাবে না এই স্বপ্ন বর্তমানে মাথাছাড়া ছাড়া দিয়ে উঠতেছে অনেকে বলতেছে যে সুনের ভাই হাদিসে কিন্তু অনেক বেজাল ঢুকে গেছে হাদিসের মধ্যে সহি দিপ আছে জাল আছে সুতরাং এটা বেজাল যাতে বাঁধে দিয়ে দেন এটা ওই অস্বীকার করা হইল মুরজিয়া মুরঝিয়া ফেতনা মুরজিয়া সম্পর্কে অনেকে জানেন না মুরজিয়াটা কি মুরঝিয়া ফেতনাটা হইল মানে একদিকে খারেজিরা হইল উগ্রবাদী আর মুরটা হলোপন্থী মানে একেবারে উগ্রপন্থী আবার একেবারে নরমপন্থী খারেজিদের বক্তব্য হইল কবিরা গুণা করছেন একটা আর জাহাতেই যাবেন না জাহার নামে যাবেন জাহার নামে এমনভাবে যাবেন আজ জীবনে বাইরে হইবেন না আর মুর জিয়া কথা হইলো যে আপনি ইমান জাতে একবার আনছেন আবার যত কবিরা গুণা করেন কোনো অসুবিধা নেই আপনি জীবনেও যাহার নামে যাবেন না কোনো অসুবিধা নেই আপনি রোজা না রাখেন ইমানের কোন অসুবিধা নেই আপনি হারাম খান ইমানের কোন অসুবিধা যা করবেন ইমানের কোন অসুবিধা আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু এই ফেতনার বিশ্বাসী কি বলেন আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি ইমান তো আছে আমল না করি কোন অসুবিধা নেই এই প্রেটনাটার নাম হলো মুর এই প্রেটনাটাও ইমাম আবু হানিফ রহমতোল্লা যুগে ইমাম শাহফি রহমতুল্লাহের যুগে ব্যাপক আকারে বিস্তার লাভ করছিল এটা হলো খারেজিদের বিপরীতে একদিকে খারেজিরা চরমপন্থী উগ্রপন্থী বিপরীত দিকে মুরজিয়ারা একেবারে ঠান্ডাপন্থী মানে যত গুণা করবেন কোনো অসুবিধা নেই মানে একবার ইমান আনছেন আল্লাহ আপনার জন্য জান্নাত বানায় ফেলছে বাস এবার তারা বলে যে কাফের যেমন যত ন্যাকামল করুক কোনো উপকারে আসবে একজন কাফের যদি সারা জীবন ন্যাকামল করে কোনো উপকারে আসবে না যে রকম কাফেরা হাজার নাকামল করলেও কোনো উপকারে আসবে না ঠিক ইমানদার এক হাজার কবিরা গুণা করলে কোনো ক্ষতি হবে না যুক্তিটা কোন জায়গায় তাদের মত হইল যে ইমান আনছে সে যদি শত শত কবিরা গুণা করে তাও কোনো অসুবিধা নেই যেমন কোন ব্যক্তি যদি কুপোরি করে কাফের হয় সে শত শত নাকামল করলে যেমন কাজে আসবে না এই ইমানানার কারণে হাজার হাজার কবিরা গুণা করলেও তার ইমানের কোনো ক্ষতি হবে না এই ফেতনার নাম হলো এই ফেতনাটা ভয়ঙ্কর ইসলামের জন্য ক্ষতিকর এবং যুগে যুগে আহ জামাতের ইমামদেরকে মুরজিয়া বলত এটা সে আবানীপুর রহমতুল্লাহ যুগে আপনারে খারেজিরা মতাজিলারা বিভিন্ন ফেরকার লোকেরা এই আহালুস জামাতের ইমাম যারা ছিলেন এদেরকে তারা বলতো মুরজিয়া এটার কারণ কি অথচ এরা আহলুস জামাত আর মুরজিয়া অনেক পার্থক্য আহলুসুল্না জামাতের মতে ইমান হলো তিনটি বিষয়ের নাম অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে আমলে পরিণত করতে হবে তিনটা মিলে ইমান আর মুরজিয়ারা বলতেছে মুখের স্বীকৃতিও দরকার নাই আমলেরও দরকার নাই অন্তরে বিশ্বাস হলে ইমান তাহলে তাদের সাথে আকাশ পাতাল পার্থক্য তারপরে তারা আহলুস জামাত বলি যে কবিরা গুনা করে যদি তাও বা মারা যায় তাহলে সেটা শাস্তি ভোগ করবে কিন্তু সে আবার জান্নাতে আসবে খারেজিদের মতো জান্নাতে আসবে না কিন্তু আমরা বলি যে আবার জাননাতে আসবে এই যে জান্নাতে আসার সুযোগে আমরা বিশ্বাস করি এই জন্য আহামদের জামাতের ইমামদেরকে বলতে এরা মুরজিয়া অনেক ভাই মুরজিয়া বুঝে না মুরজিয়া মানে মানে যে শুধু জান্ন জাননাতে যাবে আশায় বিশ্বাসী আমলের দরকার মনে করে না এদেরকে বলা হয় মুরজিয়া আহলুসামাত হলেন এই সমস্ত বাতিল ফেরকা থেকে মুক্তিমা মোসাবিমা এরা হইল যে আল্লাহ সিফাতকে মাখলুকের সাথে মিলাই ফেলে মানে যেমন আল্লাহর হাতের কথা আছে কোরআনে তো এরা বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো আল্লাহা আবুল হাসান ইমাম আবহানীপা রহমত বলছেন পূর্ব দিক থেকে বড় আকারের দুইটা ফেতনা আসছে রায়ানে খাবি সান দুটা খাবিজ মতবাদ পূর্ব দিক থেকে আসছে একটা হলো যে এই আবুল হাসান মোকাতিলের মোসাবিহা ফেতনা আরেকটা হলো জাহামিবনে সফোয়ানের মাতিলা ফেতনা দুই এটা রায়ান, ফেতনাকে খবিস মতবাদ। একটা হলো আল্লাহ সুবাহর সিফাতকে মানুষের সিফাতের সাথে মানুষের গুণাবলীর সাথে মিলিয়ে ফেলা আরেক গ্রুপ উগ্রপন্থা হয়ে এই গ্রুপের মোকাবেলায় জাহাম ইবনে সফোয়ানের নেতৃত্বে আরেক গ্রুপ हाथी मिलेर सुब्ला हा कथा बोल हाथे से मानुषर मतो मखल मत नोसा आल्ला जम आ मिले এই চারটা কথা মনে রাখবেন ভালো করে এটা আহ জামাতের আকিদ ইমাম মালিক রহমতুল্লা সুন্দর করে এক বাক্যে চারটা কথা বলে আকিদাটাকে একেবারে স্পষ্ট করে দিছে আল্লাহ মা আলোমন আল্লাহ বলছেন আরোহন করেন কিভাবে ঠিক আলো আল্লাহর কথা আল্লাহ মা আলোমন আমরা আল্লাহর চেহারা জানলাম কিন্তু আল কাইফু মা এটা এটার ধরনটা কেমন এটা আমরা জানি না আল্লাহর হাত কেমন আমরা জানি না এটা মা আল্লাহ চেহারা কেমন আমরা জানি না মাঝুল আল্লাহাকেন এটা মাঝুল শেষ রাত্রে আল্লাপাক নেমে আসেন এটা মাঝুল আল্লাপাকালাম যেভাবে বলছেন সেইভাবে ইমান আনাটা ওয়াজবনাল ওয়ানহু বেদা এটা ধরন সম্পর্কে এটার প্রক্রিয়া সম্পর্কে এগুলা সম্পর্কে প্রশ্ন করা এটা হলো বেদা মানে এটা জায়জ নাই তাহলে আহলুসুল্লা আল জামাত এই সমস্ত খাওয়ারেজ খারেজি মতাজিলা তারপরে আপনার মনকেরিনী হাদিস তারপরে মুরঝিয়া তারপরে আপনার মোসাব্বিহা মাতিলা এই সমস্ত ফেরকা থেকে মুক্ত আহলুসুল্লাব আল জামাতের আকিদা এই জন্য বর্তমানে আমরা আকিদার জ্ঞান নাই মুসলিমদের মধ্যে सारा दुनिया व्यापी सही आकदार आंदोलन शहीदार आंदोलन कारण विभिन्न विभ्रांत कर खारेजी चिंताधारा मतदियाला चिंताधारा मुरजिया चिंताधारागुलते कई सब गो मुक्त हुए आकदीदा বিশ্বাস করি না তিনি ইমামুল ফেক ইমামুল আকিদা আজকে দেখা যায় কোনো কোন রহমতুল্লা এত বক্ত মনে হয় যে খালি তারাই পৃথিবীতে ইমা আবনীপুর রহমতুল্লাহকে সম্মান করে আর কেউ সম্মান করে তারাই মাহনী বহামতল্লাকে বলে যে ইমা আবনী পরমতালে শুধু ফেখের ইমাম বলে যে বিভিন্ন মাজ মাহাবিলে বলে যে ইমা আবনী পর রহমতুল্লাহ আমাদের ফেখের ইমাম আর ইমাম আবুল হাসান আল আসারি আবু মনসুর মা উনারা হইলেন আমাদের আকিদার ইমাম কিন্তু আমরা মনে করি আবানি পরমতুল্লাহ আলে আমাদের ফেখেরও ইমাম আকিদারও ইমাম তাহলে যারা আব রহমতুল্লাহ আলে আকিদারও ইমাম মনে করেন ফেকেরও ইমাম মনে করেন তারা বেশি সম্মান করেন না তারা যাকে শুধু ফেকের ইমাম মনে করেন তারা বেশি সম্মান করেন। এত অনেকে সম্মান করে না। ইমাম আবর রহমতুল্লাহ আলহ আমাদের আকিদার ও ইমাম ফেকেরও ইমাম কারণ তিনি আহলুসবাল জামাতের একজন আকিদার একজন শক্ত ইমাম খালি ইমাম না একজন শক্ত ইমাম ওই শক্ত ইমামেরা ওই যুগে যদি হালুস আকিদার টিকিয়ে না রাখতেন শক্ত করে হাল না ধরতেন এই জন্য আবুয়ানীপুর রহমতল্লা ফেখের কিতাব আপনি পাবেন না কিন্তু আবানী পর রহমতো আকিদার কিতাব পৃথিবীতে বিদ্যমান কারণ ওই যুগে ফেখি মাসালার থেকে আকিদার প্রয়োজনটা ছিল বেশি এজন্য জন্য আবানী পরমতোল্লা আলহ আকিদার কিতাব আগে লিখছেন যে আকিদার কিতাবের জরুরতটা বেশি কারণ আকিদা নষ্ট হইলে তো ইমানে নেই आल्लाक आजकल शत विभिन्न बतिल फेरका बिलिल मतबाद बिल आकदा जो चतुर्दी माथा छाड़ा दिए उठते समस्त बतिल फेरका मुक्त हो आल्लाक आहल जमायतर सही आकदार ऊपर टीके थार तौफिक दान कर